সসালামুক রহমতুলবরক আলহামদুলিল্লামিন সলাাতামাল সঈদুলমুরসী নবীনা মোহামদালা সহব আজমাইন ভাতৃমন্ডলী আল্লাহাক আলমীর সমস্ত প্রশংসা যে আল্লাহাক সৃষ্টি করেছেন আমাদের এবং আমাদের হৃদয়ত দান করেছেন সালাত এবং সালাম নাজামের উপর আল্লাহর আত নম্বর ছয়চল্লিশ করছেন ভ্রমণ সম্পর্কে ভ্রমণ তাহলে তিন প্রকারের বলা যেতে পারে এক ভ্রমণ হচ্ছে এবাদত বন্দিকীর জন্য ভ্রমণ তা হচ্ছে তিনটি মসজিদের জন্য শুধু বেতুল্লাহ মসজিদে নবী আর বাইতুল মোকাদ্দাস দ্বিতীয় ভ্রমণ হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য হালাল রিজিকের জন্য অথবা এমন সফর যেই সফরে গিয়ে আপনি বিভিন্ন জায়গা দেখে আল্লাহর দিন সম্পর্কে জানলেন আল্লাহ ফাকরাবুল আলমিনের কুদরত সম্পর্কে জানলেন চিন্তামূলক সফর যা থেকে অনেক শিক্ষা লাভ করলেন বিভিন্ন জাতিকে আল্লাহ পাক সব জায়গায় ধ্বংস করেছেন সেগুলি দেখে আপনি সতর্ক হলেন আপনি জাতিকে সতর্ক করবেন ইত্যাদি আর আর এক রকমের সফর হচ্ছে হারাম সফর নাজাইজ সফর পাপ করার জন্য যেনা ব্যবিচার আর অন্য অপরাধ এসবের জন্য সফর এ হচ্ছে হারাম সফর যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আফালাম ইয়াসি রুফিল আর লোকেরা কি পৃথিবীতে ভ্রমণ করে না কুন আলহম কলুব ইয়া কেলুনা বিহা তাদের হৃদয় যে ছিল তা দিয়ে তারা চিন্তা করে দেখত তাহলে সফর করে চিন্তাশীল হইতে হবে চিন্তা করে দেখতে হবে কোথায় কি ঘটেছে ঘটছে কেন ঘটছে যদি অপ্রীতিকর কিছু ঘটে তাহলে এমন কিছু যেন আমার আমার পরিবারের না ঘটে যাতে এই রকমের অশান্তি সৃষ্টি হয় বা ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ পাক তারপর বলছেন আউ আজানু আসমাউনবি হা অথবা তাদের কি কান নেই শ্রবণ শক্তি নেই যা দিয়ে তারা শোনে মানে ভালো কথা শোনে ফাইন্ আবসার আসলে মানুষের চোখের অন্ধ হলে অন্ধ বলা যায় না চোখের যদি অন্ধ হয় কিন্তু অন্তর্দৃষ্টি যদি দেখে অর্থাৎ দিয়ে যদি ভালো কথা চিন্তা করে ভালো গ্রহণ করে মন্দকে জেনে মন্দ থেকে বেঁচে থাকে তাহলে সে আসল চক্ষু বলা আল্লাপাক বলছেন ফাইনাহামাল আবসার আসলে দৃষ্টির অন্ধ নয় ওলা কিন্তু আমল কলুব আল্লাতিফ সদুর বরং হৃদয়ের অন্ধ যেই হৃদয় মানুষের বক্ষে রয়েছে যারা পথভ্রষ্ট যারা পাপিষ্ট যারা অন্যায় কাজে লিপ্ত তাদের হৃদয় অন্ধ হয়ে রয়েছে আল্লাহ আল্লাহাক তারপরে কাফেদের কথা বলছেন ওয়াস্তা জেলু না কাবিল আজাব হে নাবি তোমার সামনে এরা আজাব সম্পর্কে শাস্তি চাওয়াই তাড়াতাড়ি করে ঠাট্টা বিদ্রুপ করে চ্যালেঞ্জ করে যে কোথায় তোমার আজাবের কথা যা আমরা তোমাকে না মানলে আসবে শাস্তি আসবে কোথায় হে নবী শুনে রাখো যে আজাব আমার হাতে সেটা তোমার হাতে না আর আল্লাহ পাক রব্বুল আলম যে ওয়াদা করেছেন যে আল্লাহ পাক ধ্বংস করবেন শাস্তি দেবেন এটা অবশ্যই হবে আল্লাহর ওয়াদা খেলাফ হবে না ওয়ালাই খেলিফ আল্লাহ ওয়াদা আর কখনও আল্লাহ পাক তার ওয়াদার বর খেলাফ করবেন না ওয়াদার বিপরীত করবেন না ওয়াইনাইয়াইন দারব্বে কাকা আল ফেসানাতে মিমা তাউদ্দুন আর জেনে রাখো যে হে নাবি তোমার প্রতিপালকের নিকট এক দিন। তোমরা যে দিনগুলি গণনা করো তার এক হাজার দিনের সমান সমান একটি দিন পাকের একটা দিন আর মানুষের গণনাই আলফাসানা এক হাজার বছর এক হাজার দিন না এক হাজার মাস নয় বরং এক হাজার বছরের সমান এই আয়াতের তফসির কি এটা দুনিয়ার ক্ষেত্রে না আখেরাতের দিনের ক্ষেত্রে দুটি তফসির রয়েছে একটি তফসির হচ্ছে এটা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিনের আজাব আশা আল্লাপাক রব্বুল্লা আলমিনের ছাড় দেওয়া আর পকড়াও করা এই বিষয় বলা হয়েছে অর্থাৎ এরা তাড়াহড়া করে যে কোথায় এসব অপরাধ করে চলে গেলো এদেরকে ধরল না এসব এত অপরাধ হচ্ছে তারপরে আল্লাহ তো পকড়াও করে না এরা তাড়াহড়া করে আসলে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন ছাড় দেন আর আল্লাপাকের কাছে তোমাদের এক হাজার বছর সমান একটা দিন তবে আল্লাপাক যদি কাউকে এক হাজার বছর কোনো জাতিকে জুল মত্যাচারের ওপর পাপের ওপর অন্যায়ের ওপর কুফুরির ওপর বিরুদ্ধাচরণের ওপর এক হাজার বছর সময় দেন তার মানে কত দিন সময় দিয়েছেন একদিন সময় দিয়েছেন চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন আর আল্লাপাক যদি কোন জাতিকে পাঁচশো বছর সময় দেন তাহলে আল্লাপাকের কাছে সেটা কতক্ষণ বারো ঘন্টা আল্লাপাক একজনকে যদি আড়াইশো বছর সময় দেন বা এক জাতিকে যদি আড়াইশো বছর সময় দেন অবসর দেন জোল মোত্যাচার পাপে তাহলে আল্লাহ পাক মাত্র কতক্ষণ সময় দিয়েছেন মাত্র ছয় ঘন্টা এভাবে হিসাব করেন আপনি তাহলে আল্লাহ পাক তো বেশি সময় দেননি এটা হচ্ছে আতের তাফসির তাহলে এটা দুনিয়ায় আল্লাহ পাকের ছাড় দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে আল্লাপাক কত ধৈর্যশীল কত ধৈর্যশীল আল্লাহ পাক রবুল আলমিন আর আরেকটি অর্থ হচ্ছে যে আখেরাতের দিন পরকালের দিন ক্যামতের দিনে বিপদ আপদ বালা মুসিবত ক্যামতের ভয়াবহ অবস্থা এমন ঘিরে ফেলবে আফের মুশরেক অবাধ্যকে পাপিষ্টকে বিদিনকে বেনামাজিকে গোনাগারদেরকে যে তাদের মনে হবে যে এই দিন এক হাজার বছরের বরং পঞ্চাশ হাজার কাউকে কাউকে মনে হবে পঞ্চাশ হাজার বছরের যত যার অপরাধ और जत जर पापर बोझा रे ते दिन बड़ो मना है कारण शासि अनुपात शासिओ बीरकम मन हो कारण एक प्रबद आज मुसीबत की रत लम्बी होती है विपदे रत कष्टर रत लम्बा जाए रत काटेना जदि कखनी कष्ट थ रोग पेटर व्यथा जेको रकमें टेंशन रत पारने কোনো কোনো তাফসির এই তাফসির করেছেন যে আসলে সেই দিন এত লম্বা হবে না কিন্তু কাফের মসে গোনাগার এই এইরকমও লম্বা লাগবে আর আর দল বলছেন না আসলে লম্বা হবে ক্যামতের দিন এক বছর হবে কাল ফাসানাতিন মাতাউদ্দন যেমন অন্য আয়ত রয়েছে একটা দিন এক হাজার বছরের হবে দুনিয়ার এক হাজার বছর আর সেই দিনের একদিন পাক তারপরে সাথ করছে ওয়াকা আই এমিন কারিয়াত লাহা বহু জনপদের অধিবাসীকে আমি ছাড় দিয়েছি ওয়াহিয়া জালেমা অথচ তারা জুলম করেছিল সুম্ম আখাশ ধোহা তারপরে তাদেরকে আমি পাকড়াও করেছি ধরেছি ওয়াইলাইয়াল মাসির আর মনে রেখো যে আমার কাছে ফিরে আস্তা প্রত্যাবর্তন স্থল আমার দিকে মানা হে নবী বলে দাও হে মানব সকল নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী নবী কারিম সাল্লা সালামের কাজ ছিল মানুষকে সতর্ক সাবধান করা মানব জাতি তোমরা সতর্ক হয়ে যাও এরকম অচেতন থেকে না পাপে ডুবে থেকেও না সৎ কর্মশীল হও আল্লাহকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে তার জন্য প্রস্তুতি নাও সতর্ক করতেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বসির সুসংবাদ দাতা ভালো লোকদেরকে তোমাদের যেন সুসংবাদ রয়েছে অসৎ লোকদেরকে পাপিদেরকে সতর্ক সাবধান করতেন তাই তার নাম নজির বসিরা ও নজিরা আল্লাহাক বলছে ফেললাজ আমরা যারা বিশ্বাস করবে ইমান নিয়ে আসবো আমলি হাত এবং সৎকর্মশীল হবে ভালো কাজ করে প্রমাণ করবে যে আমি আর শুধু মুখে মুসলিম যারা ইমান নিয়ে এসে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মার্জনা রয়েছেজনক উপজীবিকা রয়েছে আল্লাহাক ইজ্জতের সম্মানে রেজিক দান করবেন জান্নাতের রেজিক দুনিয়াতে আল্লাহাক রব আলমিন অল্পতে বরকত দেবেন অল্পতে মনের পরিতুষ্টি হবে অল্প পেয়ে মনে শান্তি আর অনেকের অনেক পেয়েও খাই খাই মিটে না এটা একজন মমিনই একমাত্র হাসিল করে এ হচ্ছে সম্মানজনক রেজিক আল্লাহর পক্ষ থেকে কোনো টেনশন নেই একজন মমিনের পক্ষান্তরে কাফের মুশরেক পাপিষ্ট গোনাগার টেনশনের শেষ নেই আর টেনশন দূর করার জন্য আর পাপ করছে। করেছে টেনশানে থাকি তাই মদ খায় টেনশানে থাকে সেজন্য বিড়ি খায় সিগারেট খায় একজন মমিনের কোনো টেনশন হয় না আল্লাহ ফাকরাবল আলমিন তারপর এরসাদ করেছেনফি আয়াতেনা পক্ষান্তরে যারা আমার আয়াত সম্পর্কে অপপ্রয়াস চালাবে মহাজেজীন ব্যর্থ করার জন্য যে আল্লাহর বিধানকে চলতে দেব না আল্লাহর বিধান নিজেও মানবো না কাউকে মানতেও দেব না এটা ক্ষুদ্র ক্ষেত্র হতে পারে আর বৃহৎ ক্ষেত্রেও হইতে পারে রুমে দু চারজন যখন ব্যাচেলার কোথাও থাকেন একজন নামাজি যদি থাকে মুসলিম জন্মসূত্রে এরা নামাজই তাদের গায়ের জ্বালা হয়ে যায় ফ নামাজ পড়তে উঠলে গায়ের জ্বালা হয়ে যায় নামাজ পড়তে যায় আসে গায়ের জ্বালা এ নামাজ কেন পড়ে এটা হচ্ছে একটা ছোট উদাহরণ আর বড় উদাহরণ যে বাতিল শক্তি যদি আল্লাহ পাকের দিনকে ব্যর্থ করতে চায় আল্লাহ পাকের বিধানের বাস্তবায়ন হতে দিতে না চাই চায় না মন থেকে তাহলে ওদের জন্য আল্লাহ পাক বলছেন উলাই কাসাবুল জাহিম এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী আল্লাপাক তারপরে এরশাদ করেছেন রসুল নবীর কথা আর রসুল নবীর শত্রুর কথা শৈতান প্রত্যেক রসুল নবীর শত্রু হচ্ছে শৈতান জিন শয়তান আর মানুষ শৈতান কোরআনে কারিমে দুই প্রকারের শয়তানের কথা উল্লেখ করেছেন দুষ্ট প্রকৃতির মানুষকে আল্লাপাক শৈতান বলেছেন শায়াতিন আল ইনসেউল জিন মানুষের মধ্যে থেকে শৈতান আর জিনের মধ্যে থেকে শৈতান মিনাল নাস জিন্নাস সোরাসে রয়েছে যারা অসৎ পরামর্শ দেয় পাপে প্ররোচিত করে তারা জিন্দের মধ্য থেকেও আছে আর অন্যাসা মানুষের মধ্য থেকেও আছে তারা আল্লাহা বলছেন ওমা আর সাল্লামিন রসুল হে নবী তোমার পূর্বে যত রসুল পাঠিয়েছি ওয়ালা নবীন আর নবী পাঠিয়েছি এমন কোনো নবী রসুল ছিল না যে ইল্লা তামান্না যে নবীর রসুল যখন কোন আশা আকাঙ্ক্ষা করতেন তামান্নার শাব্দিক অর্থ দুটি হয় এক হচ্ছে আশা আকাঙ্ক্ষা করা যে আশা আকাঙ্ক্ষা মানুষ রাখে সেই মোতাবেক কাজ করে তাহলে নবী রসুলগণ আশা আকাঙ্ক্ষা যে আল্লাহর দিনের খেদমত হোক আল্লাহর দিনের প্রচার হোক শত লোকের সংখ্যা বাড়ুক অসত লোকের সংখ্যা কম হোক ইমান্নার দুটি অর্থ হতে পারে যখন সেই নবী বা রসুল পাঠ করেন আল্লাহ পাকের বাণী পাঠ করেন রসুল আল্লাহ কোরআন পড়ে মানুষকে শোনান অন্য নাম্বি আর রসুলগণ আল্লাহ পাকের বাণী মানুষ জাতি শুনিয়েছেন আলকা শৈতান ফি উমনিহি তখন শৈতান ওই নবীর আশাই অথবা নবীর তেলাওয়তে কিছু নিক্ষেপ করার চেষ্টা করে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে নিক্ষেপ করার চেষ্টা করে আলকা শয়ে ফি উমিয়াতেহি নবীর যে আশা অথবা নবীর যে তেলাওত নবীর আশাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কি নিক্ষেপ করে সেটা হচ্ছে সংশয় সন্দেহ মানুষের মধ্যে আপত্তি তারপরে কুপ্রবৃত্তির অনুসরণ স্বার্থে ব্যাঘাত ঘটছে যে নবীর কথা মানি তাহলে নেতৃত্ব পাবো না নবীর কথা মানলে এই হারাম কাজ ছাড়তে হবে মদ ছাড়তে হবে ব্যবচার ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে সুদ ছাড়তে হবে এই তো আজকের অবস্থা অসৎ নেতৃত্ব কেন পৃথিবীতে আজকে বেশি কারণ এরা এইসব পাপ ছাড়তে চায় না এই জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভালো কাজে আল্লাহ পা আকার বলছেন শয়তান তাদের আশা আকাঙ্ক্ষায় নিক্ষেপ করার চেষ্টা করে কিছু সংসায় নিক্ষেপ করার চেষ্টা করে অথবা নিজের কথা তাতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে যখন নবীরা কিছু পাঠ করেন শোনান তখন তাতে অন্য কথা মেশাবার চেষ্টা করে সেটার একটা ধরন হচ্ছে যে নবীর রসুল যখন আল্লাপাকের কথা শোনায় খাঁটি কথা তহিদের কথা সঠিক দিনের কথা তখন তাতে বাতিল কথা ঢুকাবার চেষ্টা করে মানে মানুষকে এরকম পরিচিত করে যাতে অর্থ বিকৃত করুক বিকৃত অর্থ করে অপব্যাখ্য কোরআনের অপব্যাখ্যা করে শিরকুফুরি করে কোরআনে আল্লাপাক সিরি করতে বলেছেন কোরানে আছে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করুন অপব্যাখ্যা করে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বলছেন ফায়ান সাক্ষুল্লাহ মায়ুল তখন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন মুছে দেন শয়তান যা নিক্ষেপ করে তাকে শয়তান যেসব কথা মিশানোর চেষ্টা করে অথবা যেসব সংশয় সৃষ্টি করার চেষ্টা করে সেগুলিকে আল্লাপাক মুছে দেন সুম্মাইহুকে মোল্লাহ আয়াতি অতপর আল্লাপাক তার নিদর্শনকে বা আল্লাহ পাক তার বিধানকে শক্তিশালী করেন তার আয়াত কে আল্লাহ আলীমন হাকিম এবং আল্লাহ সবকিছু জানেন এবং অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে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 থেকে কার যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসসালাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য হুসেন রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপন যেভাবে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 সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমাদের আলোচনা ছিল নবী রসুলগণের দাওয়াত এবং নবী রসুলগণের দাওয়াত যে তাদের ডিউটি ছিল আল্লাহর দিনের দিকে ডাকা সৎ দিকে ডাকা তাতে শয়তান প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটা কেন হয় মহান আল্লাহ ইরশাদ করছেন লিয়াজ আল্লা মায়ুল কী শৈতান ফিত নাতলাফি কলু বহিম মারাদ কলু বহুম এতে পরীক্ষা রয়েছে আর এই পরীক্ষাতে ফেল করে মোনাফেক চরিত্রের লোকেরা আর যাদের অন্তর শক্ত হয়ে গেছে তারা বিধীন লোকেরা যারা পরকাল সম্পর্কে চিন্তাশীল না বেখেয়াল যারা পেটের পূজারী তারা আল্লাহ বলছেন লেয়াজ আল্লাহ মায়ূল কিস তানফিত না যাতে করে আল্লাহ পাক বানিয়ে দেন ওই বিষয়গুলিকে যা শয়তান নিক্ষেপ করে সংশয় হোক অথবা শয়তানের কথা হোক এগুলিকে ফিতনার কারণ মানে পরীক্ষার কারণ আল্লাহ পাক বানিয়ে দেন ওই সব লোকদের জন্য লিল্লা জিনাফি কলুভিমারা যাদের অন্তরে রোগ রয়েছে মনাফিকির রোগ কপটতার রোগ রয়েছে সংশয়ের সন্দেহের রোগ রয়েছে সিরকুফুরি নাস্তিকতার রোগ রয়েছে পাপের কামনা বাসনার রোগ রয়েছে কুপ্রবৃত্তির অনুসরণের রোগ রয়েছে ওয়াল কাশিয়াতে কলুবহুম আর যেসব লোকেদের হৃদয় শক্ত হয়ে গেছে তাদের জন্য পরীক্ষার কারণ তারা এই পরীক্ষায় ফেল করে নিশ্চয়ই চরম মতভেদে লিপ্ত রয়েছে মানে হচ্ছে ফাটল ধরা সে কাকিম বাইদ চরম মতভেদে জালেমরা লিপ্ত রয়েছে আল্লাহ সত্য দিন আল্লাহর দা সত্য পথ ছেড়ে আল্লাহর একত্র ছেড়ে তৌহিদ ছেড়ে তারা শির বিদ বিভিন্ন পাপে লিপ্ত হয় পক্ষান্তরে যাদের কাছে আল্লাহর দিনের জ্ঞান রয়েছে এবং তার বাস্তবায়নকারী যারা মমিন আল্লাহ বলছেন তাদের সম্পর্কে ওয়ালিয়া আলম আল্লাহ উতুল ইলমা আর যাতে করে জেনে নেই আল্লাপাক কেন নবীর রসুলগণের দুশ্মন শত্রু তৈরি করেছেন যাতে করে ওই সব লোকেরা জেনে নেই যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সঠিক আল্লাহর দিনের জ্ঞান হাসিল করেছে না দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে আল্লাহ প্রদত্ত বিধান সম্পর্কে আমাকে নলেজ নিতে হবে এই চেতনা ছিল তারা জানো জানতে পারে আল্লাহ তখন এই কোরআন সম্পর্কে তাদের হৃদয় বিনয়ী হয়ে যায় ওয়াল্লাহাদিল আমি আল্লাহ ওইসব লোকদেরকে করেন সঠিক পথ দেখান সঠিক পথে চলার তৌফিক দান করেন যারা বিশ্বাসী এমন এলাসে মুস্তাকিম কোন পথে চালান যে পথ হচ্ছে সহজ সরল পথ আল্লাহ আল্লাপাক তারপরে কাফেরদের সম্পর্কে বলছেন আর সর্বদাই যারা কাফের তারা সন্দিহান থাকবে যা বলেন সন্দেহ যা বলেন তাতে আপত্তি না না এই সমাধান না আর একটা সমাধান আমাদের তৈরি করা সমাধান আমাদের এইটা ঠিক আমাদের তরিকা ঠিক তরে কাফের সব সময় সংশয় সৃষ্টি করে হাতিয়া মুসাহ আর এই হক বাতেলের চলতে থাকবে ক্যামত পর্যন্ত এমন কি ক্যামত চলে আসবে আকস্মিকভাবে বাগত হঠাৎ করে ক্যামত আসবে আউয়াত ইয়াহম আজাবয় আকিম অথবা তাদের কাছে বন্ধা দিনের শাস্তি আসবে ক্যামত আসেনি কিন্তু এমন এক অশুভ দিন এসছে যে দিন ছিল তাদের দিন। শাস্তির দিন আল্লাপাক ধ্বংস করবেন হয় কেয়ামতের আগে আল্লাপাক সেই জাতিকে ধ্বংস করবেন অথবা আল্লাহ পাক রব্লুল আলমিনের কেয়ামত চলে আসবে তখন আর তোর কোনো রাস্তা খোলা থাকবে না তবর রাস্তা বন্ধ হয় দুটো সময়ে মানুষের সংশোধনের রাস্তা কেয়ামত হলে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে বন্ধ হয়ে যাবে আর কোনো সংশোধনের রাস্তা খোলা নেই সবার জন্য বন্ধ হয়ে যাবে আর প্রত্যেক মানুষের তর একটা রাস্তা খোলা আছে সেটা বন্ধ হবে যখন মতের মুহূর্ত অবলোকন করে নেবে আল্লাপাক শাস্তির দিনকে বন্ধা দিন কেন বললেন বন্ধ্যা দিনের এক অর্থ হচ্ছে কেয়ামতের দিন ক্যামতের দিনকে বন্ধা দিন এজন্য বলা হয়েছে যেমন বন্ধার পরে আর কিছু নেই ছেলে মেয়ে নেই তাই না ঠিক তেমনি ক্যামতের দিনের পরে ওটাই শেষ দিন আর কোনো দিন নেই এই পৃথিবীর আর কোনো দিন নেই আর বন্ধা দিন এই বলা হয়েছে দ্বিতীয় তার ব্যাখ্যা যে বন্ধার পরে তার ছেলেমেয়ের আর বাড়ছে না আর নেই ছেলে মেয়ে নেই তাহলে যেন পরিবারের সদস্য আর বরকুত নেই আর কেউ বৃদ্ধি পাবে না এই প্রজন্মে ঠিকই তেমনি আজাবের দিন এমন দূর দিন যেই দিন বরকুতহীন দিন যেই দিন শাস্তির দিন যেই দিনে পাকের কোন রহমত নেই বরকুত নেই অশুভ দিন এই জন্য এই দিনকে বন্ধা দিন বলা হয়েছে আল্লাহ আল্লাপাক তারপরে ইস্বাদ করেছেন আলমুল কামায় দিনিল্লাহ সেই দিন অর্থাৎ ক্যামতের দিন নেই সার্বভৌমত্ব সব কিছুর আধিপত্য আল্লাহর জন্য সুনির্দিষ্ট আল্লাহ ছাড়া আর কোনো মালিক থাকবে না দুনিয়াতে ছোটোখাটো অনেক মালিক রয়েছে অনেক নেতা রয়েছে অনেক এমন রয়েছে যারা মনে করে যে আমরা বড়ই শক্তিশালী কিন্তু সেখানে সবাই আল্লাহর সামনে দাস গোলাম হয়ে পেশ হবে ইয়াহকাইন আল্লাহাক তাদের মাঝে মীমাংসা করে আমানু দেবেন ফল্লাজ যারা ইমান নিয়ে এসছে এবং সৎকর্মশীল হয়েছে ফি নাইম তারা নিয়ামত ভরা জানতে অবস্থান করবে কাফারু আর যারা অস্বীকার করেছে ওকাজাবুবি আয়াতেনা আর আমার আয়াতকে মিথ্যা মনে করেছে আমার বিধানকে মিথ্যা মনে করেছে কোরআনই সিলেবাসকে অস্বীকার করেছে হউলাইকালাম আজাবমিন এদের জন্য লাঞ্ছনা কর রয়েছে শাস্তি রয়েছে হাজার হাজারু সাব্লা আর যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে হিজরত করা মানে আল্লাহর দিনের সুরক্ষার জন্য হেফাজতের জন্য আমার ইমান আমলকে আমার ইসলামকে সুরক্ষিত রাখব। আমার ছেলে মেয়েদেরকে বিভ্রান্তি থেকে বাঁচা রক্ষা করবো এই পরিবেশে থাকলে আমার ছেলেমেয়েরা মুসলিম থাকবে না মমিন থাকবে না নামাজি থাকবে না হিদ থাকবে না শিরকুফুরিতে লেগে যাবে নাস্তিক হয়ে যাবে বেদিন হয়ে যাবে আল্লাহর দিনের হেফাজতের জন্য হিজরত করাকে শরীয়তের ভাষায় হিজরত বলা হয় এটা হচ্ছে আর হিজরত মানে এক জায়গা থেকে আর এক জায়গা স্থানান্তরিত হওয়া যে কোনো উদ্দেশ্যে হোক এটা হচ্ছে শাব্দিক অর্থ হিজরতের একটা দিক ধর্মীয় হিজরত হচ্ছে গোনহা পরিত্যাগ করা হিজরত মানে ত্যাগ করা গনাহা থেকে গনহার জায়গা থেকে বা গোনহার কাজ থেকে মুক্ত হয়ে নেকির কাজে লেগে যাও এটা হয়তো হিজরত আসল হিজরত হচ্ছে আল্লাহ আল্লাপাকের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে পাপ থেকে বেঁচে থাকে হচ্ছে হিজরত আর হচ্ছে দুনিয়ার হিজরত পেটের হিজরত সেটা হচ্ছে যেখানে দুটো সুখে খেতে পাবো বেশি পয়সা ইনকাম করতে পারবো বড়ই নেতৃত্ব পাবো সেখানে হিজরত করা যেমন এক শ্রেণীর মুসলিমরা পূর্ব থেকে পশ্চিমা দেশগুলিতে হিজরত করেছে আত্মীয় স্বজন দেশ আর মসজিদ ইসলামী প্রতিষ্ঠান ছেড়ে এমন এলাকায় চলে যাচ্ছে যেখানে জীবনেও কখনো আজান শুনতে পায় না জীবনেও ইসলামী প্রতিষ্ঠান হয়তো দেখতে পায় না আর একটি প্রজন্ম শেষ হয় না অনেকে গিয়ে সেখানে এহুদি খ্রিস্টান নাস্তিক হয়ে যাচ্ছে দুনিয়াকে প্রেফার করলো আর আখেরাতকে পিছনে ছেড়ে দিল এদের ভয়াবহ পরিণাম রয়েছে আল্লাহ ফাকর্বাহ বলছেন ফ্মা তাগা শুনে রাখো যারা সীমালঙ্ঘন করবে ও আসারাল হায়াত দুনিয়া আর পার্থিব জগৎকে অগ্রাধিকার দেবে দুনিয়া এক নম্বরে আমার পেট আমার সুখ সুখের জীবন কাটাবো গরিব দেশে থেকে লাভ কী বাংলাদেশে ভারতে গরিব দেশে যদিও মুসলিমরা এখানে আছে মসজিদ আছে মাদ্রাসা আছে ইসলামের চারাচা আছে এখানে থেকে কী করবো চলে যাই পশ্চিমা দেশে চলে গেল আসার আল হায়াতের দুনিয়া এই এইরকমই ব্যক্তি জীবনেও পার্থিব জগৎকে এক নম্বরে রাখলো ঘুম এক নম্বরে দুই নম্বরে নামাজ অধিকাংশ মুসলিমদের অবস্থা ডিউটি আগে পরে নামাজ সংসারের কাজ আগে পরে নামাজ সময় পেলে পড়লাম না হলে থাকলো পার্থিব জগৎকে যারা প্রাধান্য দেবেলায় আল্লাহ করা আল্লাহর দিনের হেফাজতের জন্য এক এলাকা থেকে এক দেশ থেকে আর এক দেশে স্থানান্তরিত হয় আল্লাহর রাস্তায় হিজরত তারপরে তারা নিহত হইল আল্লাহ রাস্তায় নিহত হল শহীদ হলো অথবা মারা গেল একদিন অবশ্যই উত্তম রেজিক দাতা হালাইহু এবং আল্লাহাক তাদেরকে এমন জায়গায় দাখিল করবেন যাতে তারা সন্তুষ্ট হয়ে যাবে অর্থাৎ জান্নাতে তাদেরকে স্থান দান করবেন তাতে তারা সন্তুষ্ট হয়ে যাবে ও ইন আল্লাহ আলিমন হালিম আর নিশ্চয়ই আল্লাহ ফাকরব সব কিছুই জানেন এবং তিনি অত্যন্ত সহিষ্ণু ধৈর্যশীল আল্লাহ ফকরবুল আলামিন যেন আমাদেরকে দিন শেখার এবং দিন পালন করার জীবনের প্রতিটি ক্ষেত্রে তৌফিক দান করেন আল্লাহ ফক্রব্বুল আলামিন সত্যকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন আর বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং বাতিলকে নির্মূল করার তৌফিক দান করেন وصلى الله على النبينا محمد وعلى اله وصحبه اجمعين ولعرفت الله ربي اشرق <تصفيق> ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় चारैटेल चैनल हलो सब चे सम समर्थन कर ডোনন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপি রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড সুইফট বিআইসি কোড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 Allah Akbar Allah Akbar Allah ka kalam সহায়ক হিসাবে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন कुरान भो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी जानते देखुन, उलम कुरान ओ इलामामी आदर्श प्रति रविवार रे आठ टेब सम्प्रचार सकाल सार्लाशेटी बांगल